আনাস রাজিয়াল তালান হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর আজবা নামে একটি উস্রী ছিল কোনো উসরি তার আগে যেতে পারত না হুমায়ুৎ রহমতুল্লা আল্লাহি বলেন কোনো উস্ট্রী তার আগে যেতে সক্ষম হতো না একদা এক বেদুইন একটি জওয়ান উঠে চড়ে আসলো। এবং আজবাইয়ের আগে চলে গেল এতে মুসলিমদের মনে কষ্ট হল এমনকি নাবি সাল্লাহু আলসালামও তা বুঝতে পারলেন তখন তিনি বললেন আল্লাহর নিয়ম এই যে দুনিয়ার সব কিছুরই উত্থানের পর পতন আছে